সম্মানিত হাদ ঋণ সম্মানিত উপস্থিতি ঋণ বায়ু বোনেরা শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্বে আল্লাহ হব্বুল আলমিনের তাকু অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সানাও তারা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্য প্রকাশ্যে সর্বাবস্থায় যাতে আমরা আল্লাহ হব্বুল আলমিনের তাকু অবলম্বন করতে পারি সে তফিক দান করুন সম্মানিত হাউদিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি এত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য যে এই বৈশিষ্ট্যটি ইমানদার ব্যক্তিদের সফলতার মানদণ্ড হিসেবে সুনা তারা করিমির মধ্যে উল্লেখ করেছেন ইমানদার বান্ধাগুন যেই সমস্ত বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে যে এই সমস্ত চরিত্র লাভ করার মাধ্যমে সফলতা লাভ করতে পারবে আল্লাহ কাছে এই সফলতার মানদণ্ড হিসেবে আল্লাহ এই বৈশিষ্ট্যটির কথা করেছেন। হয়তো প্রশ্ন করতে পারেন সফলতা বলতে আবার কি বোঝায় সফলতার বিষয়টি আল্লাহ সুবাহানাউ তাল কোরআনে করিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সফলতা হচ্ছে একটাই সেটি হচ্ছে যে ব্যক্তি সত্যিকার জাহার্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল আর যার নাত লাভ করতে পারল সেই কেবল সফল হতে পারল দুনিয়ার আর কথা বলা হয়নি এই সফলতা হচ্ছে মূলত আমাদের জীবনের জন্য শিরস্থায়ী সফলতা যেই সফলতার উপর নির্ভর করে আছে আমাদের আর্থের যে জীবন অনন্ত জীবনের সফলতা সেটি হচ্ছে যার্নাত লাভ করা এবং যাহার নাম থেকে নিজেকে মুক্ত রাখা আর এই বৈশিষ্ট্য মূলত যে ব্যক্তি এই বৈশিষ্ট্য থেকে সরে যাবে সে ধীরে ধীরে থেকে দর্শনে যাবে ইমান থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা অনেকে এটাও ধারণা করে থাকি যে আমি তো ইমান এনেছি সুতরাং আমার তো ইমান আর মানে যাওয়ার কোনো সুযোগ নেই ইমন বিনষ্ট হয়ে যাওয়ার কোন সুযোগ নেই তার কারণ হচ্ছে স্বাভাবিক আমরা এটা মনে করে থাকি যে আনার ভুল ধারণা যেমনি ভাবে সলাদ নষ্ট হয়ে যায় সিয়াম নষ্ট হয়ে যায় হজ নষ্ট হয়ে যায় ইবাদকগুলি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে ইমানষ্ট হয়ে যায় ইমান আনার পরেও আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে আপনি হয়তো সেটা উপলব্ধি করতে পারবেন অথবা উপলব্ধি করতে পারবেন না এমন মৌলিক কিছু বিষয় রয়েছে এমন মৌলিক কতগুলো দিক রয়েছে যে দিকগুলোর কারণে মূলত আল্লাহর বান্দাদের ইমান বিনষ্ট হয়ে যাবে অথচ আল্লাহর বান্দাগুন সেটা উপলব্ধি করতে পারবে না আর এই বৈশিষ্ট্যটি এমন বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহ সেটি হচ্ছে যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত করে নেয় বা এই বৈশিষ্ট্য থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু তার আশঙ্কা থেকে যাবে ইমান থেকে সরে যাওয়ার আশঙ্কা থেকে যাবে ইমান থেকে হারিয়ে যাবে এর পরের বিষয়টি হচ্ছে এই বৈশিষ্ট্যটি হচ্ছে এমন যেটি আল্লাহ রাব্বুল আলমের ভয়। এবং আল্লাহ হাবুল আলমিনের প্রতি তার যে অনুরাগ রয়েছে এই অনুরাগের উত্তম দলিল আপনি আল্লাহ কি বই করেন আল্লাহ কি আলমবাসেন আল্লাহ আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য এবং অনুরাগ রয়েছে এটি শুধুমাত্র মুখে বললেই যথেষ্ট হয়ে যাবে না মুখে আপনি বলতে পারেন প্রচার করতে পারেন মুখে স্বীকৃতি দিতে পারেন কিন্তু এই মুখিক প্রচার আপনার যথেষ্ট নয় দলিল না থাকবে প্রত্যেকটি বিষয়ের একটা দলিল আছে প্রতি আপনার যে অনুরাগ রয়েছে এই ভয় ভালোবাসা এবং অনুরাগের দলিল হচ্ছে মূলত এই কাজটি এই বিষয়টি যদি এই বিষয়টি আপনার কাছে না থাকে তাহলে আপনি সত্যিকার ভাবে আল্লাহ হাব্বুল আলমিনকে ভয় করতে পারেননি আপনি যতই দাবি করেন না কেন মুখিকভাবে আপনি হয়তো বলতে পারেন যে আমি আল্লাহকে অনেক ভয় করি কারণ আমাদের মধ্যে অনেকে বলে যে আমি আল্লাহকে অনেক ভয় করি কিন্তু ভয়ের যে দলিল রয়েছে সেই দলিল তার কাছে জানা নেই যে দলিলের ভিত্তিতে আল্লাহ হাবুল আলমের ভয় কি করা হবে তার কাছে আছে কি না সেটা পরিমাণ করা হবে ওজন করা হবে সে দলিল সম্পর্কে আমাদের জানা নেই চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই বৈশিষ্ট্য বান্দার মুনাফকি থেকে বারাতের দলিল কোন বান্দা তার মধ্যে মুনাফিকি আছে কি নেই নিফাক তার মধ্যে আছে কি নেই এই বিষয়টি দলিল দেবে এই বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সে মুনাফিকি থেকে বারা আত্মার সাব্যস্ত হবে যে এই মুনাফিকি থেকে মুক্ত ব্যক্তি আর যদি এই বৈশিষ্ট্য তার মধ্যে না থাকে তাহলে খুব সহজেই এটা বলা সহজ হয়ে যাবে আপনি বলতে পারবেন যে না এই বান্দা মুনাফিকে মুক্ত নয় তার মধ্যে মুনাফিকে রয়ে গিয়েছে তার মধ্যে মুনাফিকে রয়ে গিয়েছে এই বৈশিষ্ট্য এত গুরুত্বপূর্ণ সুতরাং আমি আপনি মুনাফিক কিনা মানে নির্ভর করবে এই বৈশিষ্ট্যের মাধ্যমে আসলেই মুনাফিকি থেকে সত্যিকার আমি মুক্ত হতে পারলাম কিনা এই বৈশিষ্ট্য আমার অন্তরের মধ্যে আছে কিনা আরে এই কারণেই এই বৈশিষ্ট্যের মর্যাদা সাব্যস্ত হয়েছে নবী এবং রসুলদের বৈশিষ্ট্য আল্লাহ রবি বৈশিষ্ট্য আল্লাহ সুলন কোরআন করিমে সুরে আরফের মধ্যে বলেন যে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রেসুল আল্লাহর পক্ষ থেকে একজন আমার রসুল রেসের যে প্যগ্রাম আল্লাহ রাব্বুল আলমিনে আমি আমানতদার হিসেবে তোমাদের কাছে পেরিত হয়েছি রেসারতের আমানত আমার কাছে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তা নয় বরং আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে পেরিত সমস্ত নবী এবং রেসুলদেরকে যেই নুবতী মিশনের মধ্যে আল্লাহ রব্লুল আলমিন দায়িত্ব দিয়েছেন এ দায়িত্ব যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে যেই ধূত আল্লাহর পক্ষ যে ফেরেস্তা তিনি এসেছেন জিবিল আমিন আলী ইসারতাম তাকে এই বৈশিষ্ট্য বর্ণিত করা হয়েছে এটাও তার বৈশিষ্ট্য ফলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই বৈশিষ্ট্য লাভ করেছেন নুবুতের আগে এই বৈশিষ্ট্য সাল্লাহিসাল্লাম লাভ করেছেন নুবুতের পরে নয় নবী সাল্লাহীসাল্লাম মুখ্কার ওই কোরাইশ কাফের সম্প্রদায় নবী সাল্লাহামকে আল্লান আখ্যায়িত করতেন তিনি আমারতদার হিসেবে বিশ্বস্ত হিসেবে আমারতের এই বিষয়টি তার কাছে যথাযথ ভাবে সংরক্ষিত হচ্ছে সংরক্ষিত হবে এ বিষয়ে মক্কাররা যারা নবী সাল্লাহ ইমানি তারাও কি করেছে ঘোষণা দিয়েছে এবং নবী সাল্লাহ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত করেছে আগে নবী সাল্লাহামের আরেকটি বৈশিষ্ট্য ছিল এমনি সেইদিন তালা নবী সাল সিরামদি উল্লেখ করেন আল ফৈয়ব নবী সাল্লাহামের একটি বৈশিষ্ট্য আল ফাইয়াব নবী সালী যে যে কোনো বিষয় নিয়ে যখনই নবিস্লাহসাল্লামের কাছে আসতো রবীসল্লাহ ইসলাম তাকে সে দান করতেন দানের ব্যাপারে নবী ইসলামের কাছে কোন ধরনের কুণ্ঠাবোধ ছিল না দ্বিধা ছিল না সংশয় ছিল না কারণ নবী সাল্লাবুল ইসলাম একটি জিনিসকে ভয় করতেন না সেটি হচ্ছে কি অভাবকে আমার নবী ইসলাম ভয় করতেন না আর আমরা দান করতে পারি না শুধুমাত্র একটি কারণে সেটা হলো একটা জিনিসই আমাদের কাছে সবচেয়ে বড় ভয় সেটি হচ্ছে অভাবকে আমরা কি করি সবসময় ভয় করি আমার নবি সাল্লাহ ইসলাম এই জন্য দান করতে পারতেন অভাব তার কাছে ছিল না অভাবের বিষয়টি দারিদ্রের বিষয়টি নবী সাল্লাহামের কাছে ছিল না ফলে নবী দান করতেন এমন ভাবে যে কখনো দারিদ্রের ভয় নবী সাল্লাহামকে পেত না আসুন এরপরের পয়েন্টে যেটি সেটা হলো এই নবী আগে যে বৈশিষ্ট্যটি মূলত আল্লাহ বান্দাদের কাছ থেকে ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে এমন একটি বৈশিষ্ট্য এর বিবরণ রবীন্দ্রাম হাদিসের আবু হরোর মধ্যে হাদিসের সোনদ নিয়ে বিতর্ক হয়েছে শেখ নাসুদিন তালা সিলসিরার মধ্যে হাদিসটাকে বলেছেন তবে আবু হুরার দিল্লা থেকে মকুফ রেবায়ত সাব্যস্ত হয়েছে মকুফ রেবায়তটি সহি সনদে সাব্যস্ত হয়েছে সেটা হলো এই কেহামতের আগে বৈশিষ্ট্য ধীরে ধীরে উঠিয়ে যাবে মানুষ অনুসন্ধান করবে কোথায় আমানতার ব্যক্তি পাওয়া যায় কোথায় এমন ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তির কাছে মূলত বিশ্বস্ততার গন্ধ রয়েছে সেই মানে সময় আস্তে আস্তে চলে আসছে এমন এক অবস্থা তৈরি হবে এমন এক প্রেক্ষাপট তৈরি হবে যে প্রেক্ষাপটে মানুষ খবর দিবে অনুসন্ধান করবে যে আদৌ আমানতদার ব্যক্তি পাওয়া যায় কিনা কোথাও যার কাছে আমানত রাখা যেতে পারে আজকে যদিও ওই কথা আমরা নির্দ্বিধায় বলতে না পারি কিন্তু অনেকটা কাছাকাছি বলা যেতে পারে আজকে আমানতের অবস্থা এমন হচ্ছে যে আমানতদার ব্যক্তি পাওয়া মূলত এখনো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তেয়ামতের আগে যে অবস্থা হবে এর পাশাপাশি মানে কাছাকাছি সময় আমরা চলে এসেছি সেটা হচ্ছে এই লোকদের কাছে সবচেয়ে বড় অভাব যেটি সেটা হল আমার সবচেয়ে বেশি অভাব আর এই বৈশিষ্ট্যটি মূলত কে আমাদের আগে ধীরে ধীরে আল্লাহ নেবেন। এরপরে যেটি সেটা হলো এই এই বৈশিষ্ট্য ব্যতীত এই চরিত্র এই গুণাবলী ব্যতীত এই গুণ ব্যতীত মূলত কোন বান্ধার জীবন সত্যিকার বা মুস্তাকিম সহজ সরল জীবনযাপন হবে না সাদা জীবন যাপন হবে না এটা ব্যক্তি জীবনও হতে পারে সামাজিক জীবনও হতে পারে রাষ্ট্রীয় জীবনও হতে পারে জীবনের প্রত্যেকটি পর্যায়ে এমন অবস্থা আসতে পারে যে অবস্থায় অন্ধার মূলত স্বাভাবিক যাপন কঠিন হয়ে যেতে পারে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে যেতে পারে এই বৈশিষ্ট্য যদি মান্দার মধ্যে থাকে আসুন সেই বৈশিষ্ট্য কি যে বৈশিষ্ট্যটি মূলত আমরা এত বললাম সেই বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের মৌলিক বৈশিষ্ট্য ইসলাম মূলত যে বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই আসমানসমূহ এই জমিন বিশাল বিশাল পাহাড় পর্বত আল্লা সুবাহ সেই বৈশিষ্ট্য হচ্ছে মূলত আমানত দারিতা আমানতারী বিষয়টি বহন করা আমান গ্রহণ করা আল্লাহ সুবাহ কোরআন করিম মধ্যে সাদ করেন inna a'radna al-amanata 'ala al-samawati wal-ardi wal-jibali ja ami amanat ke asman shoh ebong jomin ei pahar porbot gulor upor ami pes korlam pes korlam je tumra grohon koro ei amanat tumra grohon koro fa abayna an yahmilnaha ei asman shoh allah তারা নিজেদের অক্ষমতার কথা আল্লাহ রব গ্রহণ করার ক্ষমতা করার ক্ষমতা নেই আমাদের সুতরাং এবং এতে বিহবল হয়ে গেল ভয় আশঙ্কায় তারা বৃহবল হয়ে গেল মনে করলো যে এটা আমরা গ্রহণ করতে পারবো না আমাদের জন্য কঠিন সম্ভব নয় ইম্পসিবল কিন্তু লোক মানুষগুলো মানুষ এই আমারতকে বহন করলো। শেষ পর্যন্ত এই আমারতের দায়িত্ব এই আমারত বহন করার বিষয়টি মানুষের উপর নেস্ত করা হলো। আল্লাহ এই মখ্লুকাতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী কথা বলার সুযোগ নেই আল্লাহর ইমাকুকাতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি বড় বা শ্রেষ্ঠ কথা বলার সুযোগ নেই আল্লাহর ইমাকলুকাতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি মানে বিশাল জ্ঞানের অধিকারী প্রজ্ঞার অধিকারী একথা বলার সুযোগ নেই তারপরেও এই বিশাল আমানতের বিষয়টি আল্লাহ সুবাহ মানুষদের উপর নেস্ত করলে আর মানুষ রাজিও হলো। ফাহা আহাল ইনসান মানুষ রাজি হলো কিন্তু আমারত বহনের ক্ষেত্রে সে যদি বহন করেছে এই বিশাল আমারত মাথার উপরে উপর নিজের ঘাড়ের উপর চেপে নিয়েছে কিন্তু এর ক্ষেত্রে তার অজ্ঞতাও রয়ে গিয়েছে এবং সে তার অন্যায় এবং জাহুলান তার রয়ে অজ্ঞতা এই দুইটা জিনিস তার মধ্যে রয়ে গেছে ফলে এই আমানত বহন করার ক্ষেত্রে মানুষের দুইটি লেকিংস এর কথা আল্লাহ সুবাহের মধ্যে উল্লেখ করেছেন কিভাবে এই লেকিংস সেটা কিভাবে পূর্ণ করা হবে সেটা আজকের আলোচ্য বিষয় নয় শেখুল ইসলাম কাইম রাহম এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন দীর্ঘ বিষয় বান্দা এই করবে এবং পর্যায়ে এই আমানত বান্দা বহন করতে পেরেছে বহন করার দায়িত্ব গ্রহণ করেছে সেটি একটা ভিন্ন আলোচনা বিষয় আলোচ্য বিষয় আমরা যে বিষয়টি আজকের আলোচনার মধ্যে আনতে চাই সেটি হচ্ছে যে এই আমানতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে দিয়েছেন ফলে মানুষ এই আমানত বহন করে যাচ্ছে এই আমানত দায়িতা এর গুরুত্ব এত অপরিসীম যে এত বেশি গুরুত্ব বহন করে যে আমরা বলেছি এই বৈশিষ্ট্যের মধ্যে এই আমানতের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই কথাগুলো স্পষ্ট করেছি যে বান্দার সত্যিকার ইমান এবং ইসলামের দলিল হচ্ছে মূলত আমানত দায়িতার বিষয়টি সত্যিকার ইমানদার কিনা ইমানের পরিপূর্ণতা আছে কিনা মূলত আমানত এবং ইমান এমন সমান্তরাল যে আপনি আমানতকে যদি নট করেন তাহলে মানে আমানতকে বাদ দিবেন তো ইমানকে বাদ দিলেন ইমান এবং আমানত একটি আরেকটার সাথে এমন ও তোব্রতভাবে জড়িত আর শব্দ দুটিও আরবি ভাষায় যারা আরবি ভাষার জ্ঞান রাখেন তারা বলতে পারবেন শব্দ দুটিও মূলত আরবি ভাষায় একই রুট থেকে একই ক্রিয়ামূল থেকে এই শব্দ দুটি বেরিয়েছে হামজামিম নুন আমনুন এই ক্রিয়া থেকে ইমানেরও রকি হয়েছে ঠিক তেমনি ভাবে আমান হয়েছে হয়েছে। হামজামিম নুন একই মানে ক্রিয়ামূল থেকে একই রূট থেকে এটা এই প্রমাণ করে যে একটি আরেকটি সাথে এত ও জড়িত যে একটা থেকে আরেকটাকে কোনোভাবে বিচ্ছিন্ন করার সুযোগ নেই সুতরাং আমার হারিয়ে যাবে তোমার দাব ইমানে হারিয়ে যাবেন এ বিষয়ে আমরা আসুন রাসুল সালাম একটি করেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মা ফতনা রসুল্লাহ সাল্লাপাল এই বিষয়ে আমাদেরকে সতর্ক করতেন এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন কি দিক নির্দেশনা দিতেন সেটি হচ্ছে বলতেন যে ব্যক্তির আমানত দারিদা যে ব্যক্তির আমানত নেই তার আমানত নেই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাদিসগণ মহাদিসগণ দুটি ব্যাখ্যা করেছেন একদল ব্যাখ্যা করেছেন এখানে নফিউল ইমান বলতে যে ইমান নেই বলতে মূলত বুঝিয়েছেন মূল ইমানই তার বিনষ্ট হয়ে যাবে আমার কারণ আমার মুনাফে উঠবে মুনাফি কি বৃদ্ধি পাবে তো মুনাফেক ব্যক্তির অন্তরের মধ্যে এক পর্যায়ে গিয়ে ইমান থাকার কোন সম্ভাবনাই থাকে না তাই আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম এখানে যে ইনফি করেছেন যে ইমান নেই না থাকার ব্যাপারে সুুল্লাহ সাল্লা সাল্লা সালী স্লাম যে নির্দেশনা এখানে দিয়েছেন সেটি হচ্ছে তার আসলুল ইমানা ইমানের যে মূল রয়েছে সেই মূলটাই থাকবে পরিপূর্ণ আহিস মধ্যে আরেকদন মহাদেসির কাম বলেছেন এখানে মূলত লামান বলতে এখানে বুঝা হয়েছে যে মানে তার পরিপূর্ণ ইমান থাকবে না কারণ ইমানের ঘোষণা দেওয়ার পরে ইমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কোনো আলদার বান্দা মেনে নেয়ার পরে যদি একটি বৈশিষ্ট্য তার জীবনে না পাওয়া যায় যে বৈশিষ্ট্যটি ইমানের জন্য মানে একটা ইমানের একটা অংশ অথবা ইমান একটা পাঠ অথবা ইমানের একটা সর্বাহ একটা স্তর যদি এই স্তরটি যদি কোনো কারণে তার মধ্যে না থাকে তাহলে ততটুকু ঘাটতি তার ইমানের মধ্যে থাকবে যতটুকু এই স্তরের মাধ্যমে তার ইমানের মধ্যে ঘাটতি হয়ে থাকে তাই এই হাদিস থেকে মূলতাম যে নফি করেছেন সেটা ইমানের পরিপূর্ণ তারা নফি করেছেন অর্থাৎ তার পরিপূর্ণ ইমান থাকবে না যদি তার মধ্যে আমানত দারিতে না থাকে কিন্তু আসলুল ইমান যে ইমানের যে মূল ইমান যেটি সেই মূলটুকু থাকবে দিন নেই ওই ব্যক্তির কোন ধর্ম নেই লিমাল্লাহ যার কোন প্রতিশ্রুতি অঙ্গীকার নেই অঙ্গীকার ভঙ্গ করে সময়। প্রতিশ্রুতি ভঙ্গ করে এমন ব্যক্তির মূলত কোন দিন নেই কোন ধর্ম নেই একটা ধর্মহীন ব্যক্তি তার মধ্যে মূলত দিন নেই আজা নবী সালী সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয় দৃষ্টি আকর্ষণ করতেন হাদিসটি ইমাম তালা তার মুস্তাদের মধ্যে উল্লেখ করেছেন আর শেখ নাসউদ্দিন আলবালি রহমুল্লাহ তালা জামিউ সাহিউজ্জামের মধ্যে এই হাদিসটিকে সহি বলেছেন সাত হাজার একশো উনাশি নম্বর হাদিস এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত গুরুত্ব যে আমানতের গুরুত্ব হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত বিষয় হতে পারে আপনার পরিবহনে ইমান এর মাধ্যমে কি হয়ে যেতে পারে বিনষ্ট হয়ে যেতে পারে অথবা আংশিক ইমান আপনার এর মধ্যে বিনষ্ট হয়ে যেতে পারে আপনার আমানত যদি বিনষ্ট হয় আপনার আমানত দায়িত্ব যদি হারিয়ে যায় এই জন্য আল্লাহর বান্দাগণ নিজেদের জীবনে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেবে কারণ ইমান রক্ষা করার বিষয়টি আমাদের প্রথম বিষয় আপনি সবকিছু ঠিক রাখলেন কিন্তু আমার দায়িত্বের ব্যাপারে আপনার খবর নেই তাহলে আপনি কি নিজের ইমান হেফাজতের ব্যাপারে দায়িত্ব পালন করেছেন কিনা অঙ্ক করলে যেটা হবে সেটা হচ্ছে না ইমান হেফাজতের বিষয়ে আপনি যেই দায়িত্ব পালন করার কথা ছিল সত্যিকার অর্থে আপনি পালন করেননি দায়িত্ব হেফাজতের বিষয়টি হচ্ছে এই সেটা আমরা বলেছি ইমান এই হচ্ছে মূলত দলিল উল বার মিরানি থেকে বাঁচার থেকে নিজেকে মুক্ত করার একটি বড় ধরনের দলিল কারণ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন হাদিসের মধ্যে মুনাফিক ব্যক্তির আলায় রসুল সাল্লা মধ্যে একটি হচ্ছে মিনাখান যখন তার কাছে কোনো বিষয় আমানত রাখা হয় সে আমানতকে খেয়ানত করে আমানতের সংরক্ষণ করে না আমানতের সংরক্ষণ করে না আমানতের সংরক্ষণের বিষয়টি আমরা সামনে আলোচনার মধ্যে আসব হয়তো যদি সময় থাকে সে কথা আপনাদের দেশটি আকর্ষণ করবো আমানত বলতে আসলে কোন জিনিসকে বোঝায় সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হতে হবে যদি সেটা ক্লিয়ার না হয় তাহলে আমরা বুঝতে পারবো না মূলত আমানতের এত গুরুত্ব কেন হয়েছে আমানতের সাথে ইমানের এত মানে নিবিড় সম্পর্কের কারণ কি সেটা তখনই আমরা বুঝতে পারবো যখন বুঝতে পারবো আমানত কাকে বলা হয় থাকে তখন আমাদের কাছে স্পষ্ট হবে আমান হচ্ছে মূলত দ্বারা প্রমাণিত হয়েছে প্রতিষ্ঠিত আছে কিনা এর দলিল যদি আপনি তালাশ করেন অন্যদিকে যেতে হবে না আপনার নামাজ দিয়ে এটা ওজন করা হবে না আপনার সদকা দিয়ে দান খয়া দিয়ে ওজন করা হবে না আপনার সিয়াম দিয়ে নফল সিয়াম দিয়ে এটাকে কি করা হবে না ওজন করা হবে না তাহার যুদ্ধ দিয়ে এটাকে ওজন করা হবে না এটাকে ওজন করা হবে মূলত আমার দিয়ে কি করা হবে এটাকে ওজন করা হবে হস্তুল হলুককে হস্তুল হলুককে উত্তম চরিত্রকে ওজন করা হবে আইডেন্টিফাই করা হবে এর মানদণ্ড নির্ধারণ করা হবে মূলত কিসের মাধ্যমে আমারতের মাধ্যমে আমারতের মাধ্যমে এটাকে নির্ধারণ করা হবে আমার অধ্যায় যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার দেয়া হয় মানে প্রশংসা পত্র দেওয়া হয়ে থাকে ঠিক না মানে যখন পাশ করে ছাত্ররা তখন প্রশংসাপত্র দেয়া হয় এই প্রশংসা পত্রের মধ্যে ছাত্রের একটা বাহ্যিক প্রশংসাপত্র দিয়ে দেওয়া থাকে সেখানে বাহ্যিকভাবে ছাত্রকে যেভাবে তারা পেয়েছে এর উপর নির্ভর করে কি করেন তাকে মানে একটা প্রশংসা পত্র দিয়ে দেওয়া হয় ইসলাম আপনাকে ব্যক্তির উপর এবং দেবে ভিত্তিতে সেটা হচ্ছে তার আমার দায়িত্বের ভিত্তিতে কি করবে তাকে প্রশংসা পত্র দেবে তাকে প্রশংসা পত্র দিবে আর এই আমার দায়িত্বের বিষয়টি এই কারণে এটা হচ্ছে জ্যাম উল আখলাক সমস্ত সমন্বিত করে সমন্নিত করে একত্রিত করে নবী সাল্লাহ গুসলাম যেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন নবী সাল্লাহ গোসালাম হাদিসের মধ্যে সাত করেন আমাকে প্রেরণ করা হয়েছে আমি প্রেরিত হয়েছি যে উত্তম নিমা কারিমাল আখলাক চরিত্রের সবচেয়ে উত্তম যে সুপান রয়েছে দিকগুলো রয়েছে সেগুলোকে তোমাদের কাছে পরিপূর্ণতা দান করার জন্য মূলত এটাকে গরিপূর্ণতা দেওয়ার জন্য নবী সাল্লাহামকে প্রেরণ করা হয়েছে আপনারা তো জানেন নবী সালকে আপনারা মনে করছেন শুধুমাত্র সালাত্র সিয়াম পালন করার জন্য সালাদ সিয়াম এগুলো নবী সাল্লাহাদ আল্লাহ রাবুল আলমের নির্দেশ দিয়েছেন ফরজ করে দিয়েছেন কিন্তু এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কতগুলো দায়িত্ব দিয়েছেন যে দায়িত্বকে নবী সাল্লাহী তার বিরাসের তার পাঠানোর এই পৃথিবীবাসীর কাছে তাকে প্রেরণ করার কারণ হিসেবে নবী সাল্লাহাম উল্লেখ করেছেন তব মধ্যে এটি একটি সেটা হল যে চরিত্রের সবগুলো গুরুত্বপূর্ণতা দেওয়ার জন্য আমার দায়িত্বের বিষয়টি মূলত দলিল উম্মা উম্মার মুসলিম উম্মার অগ্রগতি প্রগতি এবং মুসলিম উম্মার মূলত উন্নতির সোপান হচ্ছে দলিল হচ্ছে মূলত আমার আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন এই পৃথিবীতে যদি কমনলি আপনি চিন্তা করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে সবচেয়ে বেশি হচ্ছে মুসলিমরা পৃথিবীর বিভিন্ন শরণার্থী শিবিরে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমদের উপর নিপীড়নের আকাশ বাতাস মূলত হয়ে উঠেছে এমন কোন ভূখণ্ড নেই যে ভূখণ্ডে মুসলিমদের মূলত নির্যাতন চলছে না এর কারণ হচ্ছে মুসলিম উম্মার তাদের দায়িত্বশীল থেকে আরম্ভ করে যারা কর্তৃত্বে রয়েছে সবাই কাজকে সবচেয়ে বেশি খেয়াল করতেছে আমার দায়িত্ব আসল জিনিসটা নেই তো হবে কিভাবে উন্নতির সোপান হচ্ছে একটাই এটা শুধুমাত্র উম জন্য নয় এটা সমাজ ব্যবস্থার জন্যও একটি সমাজ ব্যবস্থাকে যদি আপনি উন্নত এবং দুর্নীতিমুক্ত দেখতে চান একটি রাষ্ট্রকে যদি আপনি দুর্নীতিমুক্ত দেখতে চান তাহলে এর জন্য অপরিহার্য হচ্ছে ওই রাষ্ট্রের মধ্যে মূলত আমার দায়িত্বে থাকতে হবে আমানত থাকতে তাহলে সেখানেই সম্ভব মূলত দুর্নীতিমুক্ত সমাজ করা আমানত দায়িত্বের কোনো বালাই নেই আপনি যতই দুর্নীতি দমন কমিশন করেন এর মাধ্যমে দুর্নীতি দমন করতে পারবেন কিনা আদৌকে দুর্নীতি দমন হবে কিনা কে আমত পর্যন্ত হবে না দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতি দমন হয় না দুর্নীতি দমন হয় থাকে মানুষের অন্তরের মধ্যে আমার অধ্যায়িতার বিষয়টি মানুষের অন্তরের মধ্যে কি করতে হবে ইনস্টল করতে হবে মানুষের অন্তর মধ্যে সেটাকে গেঁথে দিতে হবে যখন ইমানদার ব্যক্তিগণ তাদের অন্তর মধ্যে আমার অধ্যায়িতার বিষয়টি তাদের অন্তর মধ্যে গেঁথে নিবে তখন আপনি ওই ইমানদার ব্যক্তিকে কোনোভাবেই আপনি খেয়ানতের দিকে নিয়ে যেতে পারবেন না কোনোভাবে খেয়ানতের দিকে নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে মূলত আমানোর দায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র থেকে শুরু করে আপনি যেদিকে স্পষ্ট হচ্ছে দেখবেন যে ভাই দুর্নীতিতে ভরা দুর্নীতির ভরা এর কারণ এর কারণ হচ্ছে যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি যাদের প্রতি আমরা বিশ্বাস পোষণ করছি তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে সেখানেই মূলত আমানি নেই তাদের অন্তরের মধ্যে আমানি নেই তাদের অন্তরের মধ্যে আমানি নেই আমরা শুধুমাত্র তাদের পোশাক দেখে আমরা তাদের পাগড়ি দেখে আমরা তাদের দাঁড়ি দেখে আমরা তাদের পাঞ্জাবি টুপি দেখে আমরা মনে করছি যে এরাই হচ্ছে মনে হয় ভালো লোক কিন্তু এটা ভালো লোকের সাইনবোর্ড না এই সার্টিফিকেট ইসলাম দেয়নি এই ধরনের পত্র ইসলাম দেয়নি ইসলাম এই প্রশংসা পত্রের জন্য শর্ত করেছে দলিল ইসলাম হচ্ছে ইসলামের কাছে সেটা হল আমার দায়িত্বের বিষয়টি তুমি দেখে তারপরে কি করবে তাকে সার্টিফিকেট দিবে সার্টিফিকেট দিতে বলে কি হতে হবে আমার দায়িত্বের বিষয়টি দেখে তারপরে সার্টিফিকেট দিবে অন্যথায় সার্টিফিকেট দিতে পারবে না বলে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের গুরুত্বের মধ্যে বলেছেন হাদিসটি আবদুল্লাহ एक भाग हमारे विशाल सम्पदे मर्जादार सबकि पृथ्वी सबकि करें एक कर এটাকে চার বাঘ করেন চার বাঘ এর এক বাঘ হচ্ছে মূলত আমারিত এর মর্যাদা এত বেশি এর গুরুত্ব এত বেশি এটাকে আমরা হয়তো মনে করি খুব ক্ষুদ্র জিনিস কিন্তু এটাকে ক্ষুদ্র মনে করেনি আসুন আল্লাহ রসুল এই হাদিস শুনি রসুল্লাহ সাল্লা ইসলাম কি বলেছেন আবদুল্লাহ আপনি আব্দুল্লাহ যদি তোমার মধ্যে আল্লাহ যদি এই চারটি বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার যত কিছু আছে সব কিছু যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় এতে তোমার কোনো অসুবিধা নেই এই চারটি বৈশিষ্ট দুনিয়ার সবকিছুর চেয়ে সমান মর্যাদা রাখে দুনিয়ার সমস্ত সম্পদ সমস্ত মর্যাদা সমস্ত কৃতিত্ব সমস্ত পদমর্যাদা এবং কর্তৃত্ব যা আছে রাজত্ব বলতে যাই কিছু আছে সব যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় মা আলেকা আলার সাল্লাহ ইসলাম করতেছেন এতে তোমার কোনো অসুবিধা নেই এতে তোমার কোনো অসুবিধা নেই চারটি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে যথেষ্ট এই এর মধ্যে চারটি বৈশিষ্ট্যের মধ্যে রাসুল সালাম বলতেছেন এক নম্বর দেখছেন দুনিয়ার যত কিছু আছে সবকিছুর চারিবাগের এক ভাগ বসে দেওয়া হয়েছে আমানত দায়িতার বিষয় এরপরে ওয়াসিদ কো হাদিস সত্য কথা বলা কথার মধ্যে সত্য আমরা কি আসলে সেদিকে আছি নিজেকে নিজেই কি করতে হবে এ বিষয়ে সমালোচনা করতে হবে আমাদের বক্তব্যের মধ্যে আমাদের কথার মধ্যে আমরা কি সত্যিকার বক্তব্যের মধ্যে সত্যবাদিতার দিক কতটুকু রয়েছে সেটা স্পষ্ট হতে হবে তিন নম্বর হচ্ছে হস্ত খালিয়া তিন উত্তম চরিত্রের অবলম্বন চার নম্বর হচ্ছে আপনার খাবারের পবিত্রতা আমি যে খাচ্ছি আমি যে মুখের মধ্যে ঢুকাচ্ছি এটা কতটুকু আমার পবিত্র কতটুকু দেখেন তো এখানে এই বাদতের কথা আল্লাহ চারটি বৈশিষ্ট্যের মধ্যে এখানে সুনির্দিষ্ট যে বাদকগুলো আমাদের মধ্যে রয়েছে যেগুলোকে আমরা এই বাদক হিসেবে আখ্যায়িত করে থাকি সেগুলোর কথা কিন্তু এখানে উল্লেখ নেই নামাজ আপনি নামাজের কথা এখানে উল্লেখ কারণ এই বৈশিষ্ট্যগুলো এমন বৈশিষ্ট্য যেগুলো ইমানদার ব্যক্তিদেরকে মূলত আল্লাহ করবে বলে দিয়েছেন যে এই চারটি বৈশিষ্ট্য যদি তোমার কাছে থাকে দুনিয়ার যা কিছু আছে সবকিছু তোমার কাছ থেকে হারিয়ে যায় এতে তোমার কোন ধরনের ক্ষতি নেই তোমার কোন আসুন এবার আমি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে হয়ে গেছে একটি কথা বলব আপনি আমানতের গুরুত্বের কথা বললেন আমানতের এই গুরুত্বের ব্যাপারে কয়েকটি কথা আমি আপনাদের সামনে পেশ করলাম এখন আমাকে জানতে হবে যে আসলে আমানত কি জিনিস আমানত কোন জিনিসকে বলা হয় তাকে আমরা অনেকে মনে করেছি শুধুমাত্র আমার কাছে কোন ব্যক্তি যদি দশ লক্ষ টাকা রেখে দেয় এক লক্ষ টাকা রেখে দেয় তার এই টাকাটা হেফাজত আমাদের কনসেপ্টে মূলত আমানত বলতে এটাকে বোঝায় আর বাকি কোন জিনিস আমাদের কাছে আমানত কিনা আমানতের আর কোন অর্থ আছে কিনা এ সম্পর্কে আমরা বটেও চিন্তা করি না আমার বন্ধুক্ষণ আমানতের বিষয়টি অনেক কমন এবং অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে শুধুমাত্র একটি উদাহরণ থেকে এরপরে যাবো আল্লাহ এই উদাহরণটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনী থেকে রসুল্লাহ সাল্লাহ একদিন মক্কার আল্লাহর ঘরের কাছাকাছি এসে রসুল সোল্লা উল্লীস্লামের আগ্রহ হল রসুল সাল্লা আল্লাহর ঘরে সালাত আল্লাহর ঘরে ভিতরে সালাত আল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করার মতো রসুল সাল্লাহামের কাছে কোনো উপায় ছিল না রসুল সাল্লাহমের কাছে চাবি ছিল না আল্লাহর ঘরে দায়িত্ব সাদা দায়িত্ব বুলুজুরহুম যখন চলে যায় বুলুজুরহুমের পর আল্লাহর গড়ের ছাবি আল্লাহর গরের ছাবিটা কার কাছে ছিল উসমান ছিল রসির সাল্লা সাল্লাম উসমানের কাছে অনুরোধ করলো বলল উসমান আমি আল্লাহ ঘরে প্রবেশ করে সলা তদায় করতে চাইমান তুমি আমার অনুগ্রহ করো আল্লাহটা খুলে দাও আমি করি। তুমি এতটুকু আমার প্রতি অনুগ্রহ করতে পারো অথবা চাবিটা আমাকে দাও ওসমান এ বিতল হ্যা তিনি রাজি হলেন না তিনি বললেন যে না মোহাম্মদ এই যে এই চাবি দায়িত্ব মূলত আমার উপর রয়েছে সুতরাং আমি কোনোভাবে তোমাকে দিতে পারি না আর তোমাকে দিতে খুলে অস্বীকার করল রবী সালী সাল্লামকে আল্লাহর ঘর খুলে দিতে আমার নবী সাল্লাহ সাল্লাম উসমানকে লক্ষ্য করে বললেন ওসমান হতে পারে একদিন এমন সময় আসতে পারে যে আল্লাহর গরের চাবি আমি মোহাম্মদের হাতে চলে আসতে পারে। সেদিন হয়তো আল্লাহর গরের চাবি তোমার কাছে থাকবে না এমন একটা অবস্থা হয়তো হতে পারে যখন ওসমান বুঝতে পেরেছে কারণ ওসমান জানে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পেরিত সর্বশেষ নম্বর সর্বশেষ রসুল এতে কোনো সন্দেহ নেই ওসমান বুঝতে পেয়েছে যে আল্লাহর গড়ের চাবি সম্ভবত আর বেশি দিন আমার কাছে নেই কারণ মোহাম্মদ যেহেতু এই কথা বলেছে মহাম্মদ তো আল্লাহর পক্ষ থেকে আমি বিশ্বাস করি না কিন্তু সে অবস্থার অপেক্ষা করতেছিল কিন্তু সুযোগ হল না রসুল সাল্লা হিজরত করে মদিনায় চলে আসলেন এক বছর দুই বছর নয় নয় বছর রসুল্লাহদিনায় অপেক্ষা করলেন যখন নবী সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের সময় নবী সাল্লাহাম যখন মক্কায় গেলেন তখন মক্কা বিজয় হলো নবী সাল্লাহ আল্লাহর ঘরের কাছে আসলেন এসে নবী সাল্লাহসালাম সাহাবিদেরকে বললেন ওসমান এম তল্লাহাকে বের করো আল্লাহর ঘরের ছাবি তার কাছ থেকে নিয়ে আসো আল্লাহর ঘরের ছাবি তার কাছ থেকে নিয়ে আসো উসমান বের করো খোঁজ করা হলো বিভিন্ন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহর ঘরে গিলাহির সাথে আছে। ওসমান মনে করেছে যে আল্লাহর ঘরের সদা দায়িত্ব বনি সেইবার উপরে যখন থেকে এসেছিল তখন থেকে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি পালন করেছি সুতরাং হেফাজত করার যদি ক্ষমতা থাকে একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ দেখছেন তিনি আল্লাহ গিরাফ এসেছে রসুল সাল্লাহামকে জানিয়ে দেওয়া হল রসুল সাল্লাহাম বললেন যে ওসমান এই জায়গায় রয়েছে আরিগেতালে বৃদ্ধি আল্লাহমানকে বললেন ওসমান আর সুযোগ তুমি আল্লাহর ঘরে ছবি নিয়ে দাও তোমার কাছে আল্লাহর ঘরে ছাবি থাকবে না আর সুযোগ তোমার হাতে নেই মাহবুজ্লা সালামুস্লাম মক্কা বিজয় করেছেন এখন আর তোমাদের কাছে তোমার কাছে আল্লাহর ঘরে ছবি থাকবে না তুমি ছাবি আল্লাহর ঘরে দিয়ে দাও ওসমান বহু চেষ্টা করলো আর ইম আবি তালে বৃদ্ধি আল্লাহ তাল অনেকটা জোর করেই উসমানের কাছ থেকে আল্লাহর ঘরে ছবিটা নিয়ে আসলেন আল্লাহর ঘরে চাবি নিয়ে আসা হল রসুল কতদিন দাওয়াতের কাজ চলছে তিনশো ষাটটি মূর্তি রেখে কতদিন পর্যন্ত এমনকি আবুকার আগের বছর হজ করে বুঝতে পেরেছেন হজ করে গিয়েছেন তিনশো ষাটটি মূর্তি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ একটি সাল্লা করে সবগুলো মূর্তি ভাঙলেন আল্লাহ রাসুল সাল্লাহ ইব্রাহিম ইসলামতামের ছবি অঙ্কিত ছিল দেয়ালের মধ্যে সেটাকে মুছে দিলেন আল্লাহ রাসুল সাল্লাসলাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেখানে দুজা কাজ সালাত করলেন এর মধ্যেই আল্লাহ সুবাহ কোরআনে করিমের আয়াত নাজিল করে দিলেন সুরা নিসাই আটান্ন নম্বর আয়াত যে আমার তাদের অধিকারীদের কাছে ফেরত দিয়ে দাও আল্লাহ রসুলের কাছে অর্ডার এসে গুলো আল্লাহর পক্ষ থেকে সু আল্লাহর ঘোরের এই ছবিটা এমন কোন উল্লেখযোগ্য বিষয় না রসুল্লাহ সাল্লা আল্লাহ করে ঢুকার জন্য ছাবির প্রয়োজন হতো কিনা মোকাবেতে পারলেন যেখানে মোহাম্মদুল্লাহাম মহম্মদাহ সাল্লাম আল্লাহর ভেঙ্গে ফেলতে পারতেন না ছাবি কোন ব্যাপারই ছিল না তারা ফেলতে পারতেন এই ছাবি রসুল্লাহ ইসলামের কোন প্রয়োজনই ছিল না উসমান করার প্রয়োজন ছিল না তার কাছে যাওয়ার রসুলসল্লাহলাম এটা ভেঙে ফেলতে পারতেন উসমান কাছ থেকে রসুল সাল্লাহামী ইসামি পেলেন পাওয়ার পরে আল্লাহ হাবুল আলমিন ওসমান করে দিলেন যে আল্লাহরুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আমার কাছে সেই জলিম জল আল্লাহ নবী সাল ইসলাম স্পষ্ট করে দিলেন এটা আমার বিষয়টি দেখেছেন কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবাহ তারা একটি চাবি এতে কিছুই না এর মাধ্যমে আল্লাহ রে গড়ে সদা দায়িত্ব পালন করার কারণে মর্যাদা ভিত্তিক পেয়েছে যখন রাসুল সাল্লাহ দিলেন উসমান এবনী তী আল্লাহ তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন যে তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসুল আমারিতার ব্যাপারে তার সামান্যতম কোন সুযোগ নেই খেয়ানতের কোন সুযোগ নেই আজকে আর সময় পেলাম না আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার উপলব্ধি করা তফিদান করুন